الله Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah Alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعود بالله ونعود بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا ما يهده الله فلا مدل الله وما يدلله فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أخرى الحديث كتاب الله ওঃরল হদি হাদি মোহাম্মদিন সালি ওসালাম সুপ্রিয় দর্শক বিন্দু যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার যে সমস্ত মাধ্যমগুলো আল্লাহ তালা কোরআনে আমাদেরকে বলেছেন এবং বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী হাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন সেই মাধ্যমগুলো সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করবো ইনশা আল্লাহ তালা যেমন পূর্বে বলা হয়েছিল যে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে মানুষ আত্মীয়দের সাথে মিলে থাকার চেষ্টা করবে আত্মীয়তার সম্পর্কে বলে রাখার চেষ্টা করবে কিন্তু অনেক সময় এমনও হয়ে যায় যে আমি আত্মীয়দের সাথে মিলে থাকতে চাই আমি আত্মীয়দের সাথে সম্পর্কে গড়ে রাখতে চাই কিন্তু অনেক আত্মীয়রা আছে ব্যক্তিগত হিংসা আর বিদ্দেশের কারণে কিংবা হয়তো আল্লাহ তালা আমাকে কিছু নিয়ম দান করেছেন যা তাদেরকে হয়তো দেয়নি যার কারণে হিংসা বশিভূত হয়ে বিদ্দেশের কারণে তারা আমার থেকে দূরে থাকতে চায় মতো অবস্থায় আমার করণীয় হবে আমি চেষ্টা করব তাদের সাথে মিলে থাকার আমি চেষ্টা করব তাদের সাথে জুড়ে থাকার তো ভাইয়ের আমার কথা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ঘুরে একটা বড় সবের কাজ আর এমন একটা জিনিস যে জিনিসের বিনিময়ে জান্নাত না করব। তাই আল্লাহ এম তাম সহিদ এর কথা নবী বলছেন হে মানব সম্প্রদায় তোমরা সালামের প্রচলন সৃষ্টি করো ও আত এম তাম একে অপরকে তোমরা খাদ্য দান করো আর আত্মীয়তার সম্পর্ক তোমরা অটুট রাখো ওয়াল্লব লেইলে আর মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন রাতে উঠে নামাজ পড়ো সালাম তাহলে তোমরা ইনসা আল্লাহ নির এখানে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিলেন সালামের প্রচলন সৃষ্টি করলে আল্লাহ রব্বুল আলমিন আর আত্মীয়তার সম্পর্ক গড়ে রাখলে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন এইভাবে এক ব্যক্তি আল্লাহনী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা বলছেন আমার পিতামাতার মরে যাওয়ার পরেও কি তাদের সাথে নেকি করার মতন আর কোন কিছু থাকে যা আমি তাদের মরার পরেও করতে পারবো ফাঁকা আল্লাহ ও সাল্লাহ সাল্লাম না হ্যাঁ তাদের মরার পরেও তুমি তাদের সাথে নেকি করার মতন এমন কিছু রয়েছে যা তাদের মরার পরেও তাদের সাথে তোমাদের করতে হবে বা তুমি করতে পারবে যেমন তাদের জন্য দোয়া করা মরার পরেও তাদের জন্য বা তাদের প্রতি নেকি করার উপায় হচ্ছে যে তাদের প্রতি বা তাদের জন্য দোয়া করবে ওয়াল ইস্তেক ফারুল্লাহুমা আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কবর জারত করতে যাবে মায়ের বাপের কবরে দাঁড়িয়ে বলবে আল্লাগ আমার মা বাপকে মাফ করে দাও আল্লাগ আমার মা বাপের প্রতি রহম করো আল্লাগ আমার মা বাপের কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ আমার মা বাপকে তুমি জান্নাতি করে দিও এইভাবে মা বাপের জন্য নামাজের মাধ্যমে আরো অনেক কিছুর মাধ্যমে আপনি দোয়া করতে পারবেন আমাদের সমস্যা হচ্ছে যে আজকে আমাদের ছেলেরা অধিকাংশই বেনামাজি আজকে আমরা ছেলেদেরকে বেনামাজি বানিয়ে যাচ্ছি মেয়েদেরকে বেনামাজি বানিয়ে দুনিয়া থেকে যাচ্ছি তাহলে কে দোয়া করবে আপনার জন্য ওরা তো নামাজই পড়ে না কে দোয়া করবে আপনার জন্য ছেলেদেরকে নামাজ এবং দিনের শিক্ষায় শিক্ষিত করে যান তাহলে ইনশাআল্লাহ তারা মরার পরে আপনার জন্য দোয়া করবে আপনার কবরে গিয়ে আপনার জন্য প্রার্থনা করবে আপনার রেখে যাওয়া মাল থেকে আপনার জন্য তারা আল্লাহ গো তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও আর ও ইনফাদিমা বাদামিমা আর তাদের মরে যাওয়ার পরে তারা যে ওয়াদা চুক্তি করে গেছিল সেই ওয়াদা চুক্তিগুলো পূরণ করবে মানে আমার বাবা মরার আগে হয়তো কোনো মাদার সাথে এবং বাবারা যেখানে ওয়াদা করে গেছেন সেই ওয়াদাকে পূরণ করা ওয়াসুর রাহাম ইল্লা ইহিমা আর সেই সম্পর্কটা গড়ার চেষ্টা করবে যে সম্পর্ক তাদের মাধ্যমেই গড়া হয় যেমন তাই তাদের সাথে সম্পর্ক করবে যাদের সাথে সম্পর্ক এদের মাধ্যমে জুড়া হয় অবিরা আর বাপের বন্ধু বাপের দোষ যারা বাপের বন্ধু বাপের দোষ যারা বা মায়ের যারা মায়ের সাথে পরিচিত ছিল যে সমস্ত মহিলারা সেই সাথেও আপনি ভালো ব্যবহার তাদের সাথেও সম্পর্ক রাখবেন আদান প্রদানের মাধ্যমে দেখা সাক্ষাতের মাধ্যমে খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আমার বাপের কেউ বন্ধু ছিল আপনাকে ওই বাপের দিকে লক্ষ্য করে বাপের সম্মান করতে গিয়ে সেই বাপের বন্ধুর সাথে গিয়ে আপনি সাক্ষাৎ করবেন তাহলে আপনি বাপের সাথে নেকি করবেন বা বাপের সাথে ভালো ব্যবহার করছেন বলে প্রমাণিত হবে তো হাদিসটি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম আমাদেরকে বললেন এই হাদিস আবুদাউদ্ শরীফে বর্ণিত হয়েছে এবং এটা সহিদ হিসাবে মানে প্রমাণিত আল্লাহ নবী এই হাদিসে আমাদেরকে শিক্ষা দিলেন যে পিতা মরার পরেও তাদের সাথে নেকি করার কাজ রয়ে যায় আর তা হচ্ছে যে আমরা পিতামাতার জন্য দোয়া করব তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব আর তাদের সেই আত্মীয়তার সাথে আমরা আত্মীয়তা বজায় রাখব তাদের সেই আত্মীয়তার সাথে আমরা সম্পর্ক গড়ে রাখব যে আত্মীয়গুলো সম্পর্ক তাদের মাধ্যমে জুড়ো হয় তো এখানেও যে কথাটি জানা গেল সেটা হচ্ছে এই যে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা একটা অতীব মহান কাজ যে কাজের বিনিময়ে মহান আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে দান করবে জান্নাত এইভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে রাতে উঠে নামাজ পড়া রাতে উঠে নামাজ পড়া এটা হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম আল্লাহ আল্লাহর কথা কথা উল্লেখ করে আল্লাহ তারা রাতে খুব কমই ঘুমাত আর রাতে উঠে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে এটা হচ্ছে মুমিনদের গুণ যে এরা রাতে উঠে তাহারুদের নামাজ পড়ে আর এই তাহাজুদের নামাজের মাধ্যমে এরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে তাই প্রত্যেক মানুষের উচিত যদি সে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত লাভ করতে চায় তাহলে সে যদি রাতে উঠে নামাজ পড়ে তাহলে ইনশা আল্লাহতালা এই রাতে উঠে তাহাজুদের নামাজও তার জন্য জান্নাতের মাধ্যম এবং তার জন্য জান্নাতের ওসিলা এখানে আর কথা বলে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ তালা প্রত্যেক রাত্রের শেষ প্রহরে এই নিকটের আসমানে অবতরণ করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন বুখারি ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে জিয়াল্লা রব্বুর আলমিন প্রত্যেক রাতের শেষ প্রহরে এই নিকটের আসমানে অবতরণ করেন এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি तीन विषय तुम्हारे सन्तु हन तीन विषय असंतुष्ट हन तुम्हारे सन्तुष्ट हन ये तुम्हारा तर इबादक्यारे सरिक करा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 جميع حكم <تضحك> وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب من ربك فلا تكونن من الممترين القران الله الحق মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী শিল্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে स्वागत करीम साल हादीस महान अल्लाह প্রত্যেক রাতের শেষ প্রহরে নিকটের আসমানে অবতরণ করেন এবং সেই সময় যদি কোনো বান্ধা আল্লাহর কাছে চাই যা চায় আল্লাহ তাকে তা দান করেন আল্লাহ নবী বলছেনিয়া হিনা সুরসাল ফয়কুল মুনি ফজিব মালী ফতি মস্তগ ফিরনি ফির্হ নবী বলছেন প্রত্যেক রাতের শেষ প্রহরে আল্লাহ রব্বুল আলমিন এই নিকটের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব আর কে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তো ভাইর আমার হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাতের নামাজের অনেক ফদিলত অনেক বৈশিষ্ট্য এবং অনেক মাহাত্ম রয়েছে যদি আমরা কেউ পারি রাতের তাহার যুদ্ধের নামাজ পড়তে তাহলে এর যে বিশেষ মর্যাদা তাহাদের সের আলোকে বোঝা যায় তাছাড়া আপনারা আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলিমিনের জান্নাত একরকমের নয় জান্নাতের ডিপার্টমেন্ট আছে ভাগ আছে সবাই যে একই জান্নাতে থাকবে তা কিন্তু নয় বরং আমূল অনুপাতে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভিন্ন ভিন্ন জান্নাতে রাখবেন সবারই জান্নাতের ভাগ আলাদা আলাদা হবে সেটা আমল অনুপাতে আল্লাহ রবুল আলমী নির্বাচিত করবেন একটা মানুষ পাঁচ অক্স নামাজ পড়েছে ইনশাআল্লা আল্লাহ তৌফিকে সে জান্নাতে যাবে যদি আল্লাহ রবুল আলমী তার আমল কবুল করেন অবশ্যই তাকে আল্লাহ রবুল আলমীর জাননাতে দেবেন আর একটা মানুষ পাঁচ অক্ নামাজ পড়েছেন হরদ নামাজগুলো পড়েছেন সুন্নত নামাজগুলোও পড়েছে আবার সেই সাথে সাথে আপনার সে রাতে উঠে তাহাজ্যুদের নামাজও পড়েছে তাহলে এই লোকটি আর ওই লোকটা যে শুধু কেবল ফরজ নামাজ পড়েছে এরা তো ঠোমান নয় বরং এর মর্যাদা অনেক বেশি তাই এই রাতের নামাজও যে আমাদের জান্নাত যাওয়ার একটা উপায় ও মাধ্যম তা হাদিস দ্বারা বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিলেন যে যদি কেউ রাতে উঠে নামাজ পড়ে তাহলে নির্বিঘ্নে সে জান্নাতে যেতে পারবে এইভাবে জান্নাত যাওয়ার মাধ্যম আরও কিছু অভ্যাস বা কিছু কাজ রয়েছে যে কাজগুলা যদি কেউ করে তাহলে যে জান্নার যেতে পারা যায় সে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহুবাসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন সাহাবিদের মাঝে বলতে লাগলেন মান আসবাহা মিনকুমুল ইয়া সাকাল আবু বাকার আনা আল্লাহ নবী বললেন আচ্ছা বলো তো আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখা অবস্থায় আছে খাদ্য দিয়েছে ফাল আবু আনা রসুল আল্লাহ হে আল্লাহ রসুন আমি আজকে মিসকিন কে খাদ্য দান করেছি মন মিন কুমিল আচ্ছা বলতো আজকে কে তোমাদের মধ্যে আছে এমন যে কোনো জানাজাই শরিক হয়েছে জানাজার সাথে গেছে ফাঁকা আল্লাহ আবু বাক আনাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি আজকে জানাজা শরিক হয়েছিলাম তারপরে আল্লাহ নিন কুমলি মরিদা আচ্ছা বলতো আজকে তোমাদের মধ্যে কে এমন আছে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে ফাঁকা আল্লাহ আবু বাক আনাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছিলাম তখন রসুলে করিন সাল্লাহ সাল্লাম বললেন মজতামাত হা দিল খেসাল কাত্ত ইল্লা দাখাল জান্নাতা এই অভ্যাসগুলো জারি মধ্যে থাকবে এই অভ্যসগুলো রোজা রাখা খাদ্য দেওয়া জানাজাই শরীর খাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এই অভ্যসগুলো জারি মধ্যে থাকবে সে অবশ্যই অবশ্যই জান্নাতে। উপায় হয়ে যায় এইভাবে আদান যদি কেউ দেয় তাই আল্লাহ নবী বলছেন মান আদালা আশ্রাত সনাতন লাহুল ও কোথায় মাররা হাসানা ওলেকুল্লি একামাতিনাতন মাজা শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে আল্লামা আলবানী এই হাদিসকে সহি বলেছেন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বারো বছর ধরে আজান দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর যে একামত দেবে প্রত্যেক আজানের বিনিময়ে সে পাবে ষাটটি করে নাকি আর প্রত্যেক একামতের বিনিময়ে সে পাবে তিরিশটি করে নেকি তো এ হাদিস থেকেও প্রমাণিত হয় যে মানুষ যদি আজান দেয় তো আজানেরও যে বড় ফজিলত আছে আরো একটি হাদিসের মধ্যে আছে যে কালকে কেয়ামতের মাঠে মদ্দেনের গর্দন সব থেকে উঁচু হবে মানে মানুষের মাঝে সবথেকে তাকে উঁচু দেখা যাবে যে আল্লাহর হস্তে আজান দেবে তো আজান দেওয়ারও বড় ফজিলত এই আজানের বিনিময়ে আমরা যে জান্নাত লাভ করতে পারব সে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম এইভাবে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এটাও জান্নাত যাওয়ার মাধ্যম কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায় তাহলে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহকে জাননাতে দাও তিরিশের মধ্যে আসছে যে আল্লা আলবানি সাহি বলেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন মান সাল জান্ন রাতিল জান্ন আল্লাহ আদহিলিস আর কাল আতিন না রা আজির হু মিনান্নার আল্লাহ নাতিল জান্নাত তাহলে জান্নাত বলবে আল্লাহ আদহির হুল জান হে আল্লাহ গো তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও তুমি তাকে জান্নাত দাও অমানিস তাজারা মিনান্নার আর যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহকে বলে আল্লাহ গো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও এইভাবে যদি কেউ বলে কাল আতিন্নার তাহলে জাহান্নাম বলবে আল্লাহ হম্মা আজির হো মিনান্নার হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তো মোর কথা হচ্ছে হাদিসের আলোকে বুঝতে পারা গেল যে আল্লাহ রবুল আলমীর কাছে যদি আমরা জান্নাত চাই তাহলে জান্নাত আল্লাহকে বলবে আল্লাহকে জান্নাত দাও জাহান্নাম থেকে তো যদি মুক্তি চাই তাহলে জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাগো ওকে জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইব তখন আল্লাহর কাছে জান্নাতুল কামনা করব ছোট মন নিয়ে এ কথা বলবো না যে আল্লাহ গো কোনো একটা জায়গাতে রাখলেই হবে অনেকে যেমন বলে আর কি যে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেখানে থাকতে পারলেই হবে এইভাবে এরকম কথা অনেকে বলে এরকম কথা বললে পারেন ছোটো মনের কথা বলা হবে এরকম বললে চলবে না বরং বড় আশা করতে হবে জান্নাতুল ফেরদাউসের আশা যে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলসালাম তাই আল্লাহ নবী বলছেন ইজাসা ফাসুল ফেরদাউস ফা ইহু আলাল জান্না ফি ওসাতুল জান্না ফউ কহা আরশুর রহমান আল্লাহ নবী বলছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে কেন ফাইনাহু আ আলাল জাননা কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের এবং সবথেকে উন্নত জান্নাতশুর রহমান এই জান্নাতুল ফেরদাউসের ওপরেই রয়েছে মহান আল্লাহ রবুল আলিমিনের আড়স আর ওখান থেকেই প্রবাহিত হচ্ছে জান্নাতের নদীগুলো তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ রবুল আলিমিনের কাছে জান্নাত চাইলে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দেবেন এবং আমাদের জান্নাত যাওয়ার পথটা সুগম হয়ে যাবে এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ওপরে ভরসা রাখা হাক্কা তাওয়াকুলিহি ভাবে আল্লাহর ওপরে ভরসা করা যেভাবে আল্লাহর ওপরে ভরসা করা উচিত যদি আল্লাহর ওপরে আমরা ভরসা করি তাহলে ইনশা আল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কোরআনের মধ্যে ইন আল্লাহ আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবেন সৌরাত আয়াত রয়েছে আল্লাহ রসুল সাল্লাম যেমন হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন লাউ তাল তুম আল্লাহে আল্লাহ তারা তোমাদেরকে রুজি দেবেন ওইভাবে যেভাবে তিনি পাখিদেরকে রুজি দান করেন পাখিরা তাকদু খিমাসান সকালে যখন বেরিয়ে যায় তখন খালি পেট নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে যায় প্রত্যেক পাখি সারা রাত বাসাতে ঘুমায় আর সকাল হলে পরান খালি পেট নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় পেটে তখন কিছুই থাকে না ওদের ভরসা আল্লাহর জমিনে যাব আল্লাহই ব্যবস্থা করবেন আল্লাহর জমিনে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য তারা বেরিয়ে যায় অ তারু দিতানাতান কিন্তু যখন তারা সন্ধ্যায় ফিরে আসে তখন পেট পরিপূর্ণ অবস্থায় তারা সন্ধ্যায় ফিরে এইভাবে যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ নবী বলছেন তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য যথেষ্ট হবেন এবং আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে ওইভাবে রুজি দিবেন যেভাবে তিনি ওই পাখিগুলোকে রুজি দান করেন আরও হাদিসের মধ্যে আছে রাসুরে করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কালকে ক্যামতের মাঠে সত্তর হাজার মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে এবং বিনা কোনো প্রশ্নে জান্নার দান করবেন তারাই হবে হয়তো আবার কেউ কেউ বলতে লাগলেন তারা মনে হয় সেই লোক হবে যারা ইসলামিক জন্মগ্রহণ করেছিল আর আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আবার কেউ কেউ বলতে লাগলেন আরো অনেক অনেক কথা এমতো অবস্থায় আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বলা বলি করছো তখন সাহাবিরা বললেন যে আমরা এই এই বলাবুলি করছি যে যারা সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তারা মনে হয় এই এই ধরনের লোক হবে তখন আল্লাহনবী বললেন তারা হবে এমন মানুষার কোল ও আল্লা ও আলারিহিম ইয়াত কালুন বোখারি মুসলিম শরীফের এই হাদিস তারা হবে সেই লোক যারা কাউকে দিয়ে ঝাড়ফুঁকো করায় না ওয়ালা তাই আর তারা কোনো জিনিসকে অলক্ষী এবং কুলক্ষী মনে করে না তারা তাদের প্রতিপালকের ভরসা করে। এই সেই লোক যারা কালকে ক্যামতের মাঠে বিনা হিসাবে আর বিনা কোনো আদাবে জান্নাতে যাবে তো এখানে একটি বড় জিনিস যেটা আমাদেরকে হাদিসের মাধ্যমে জানানো হলো সেটা হচ্ছে যে আল্লাহর ওপরে ভরসা রাখা তবে ভরসা রাখার অর্থ কিন্তু এটাও না যে আমরা আল্লাহর ওপরে ভরসা রাখবো নি ঘরে বসে থাকবো নি ভাববো যে আল্লাহ তালা আমাদেরকে রুজি দিবে জি না ভরসার মানে হচ্ছে যে আপনি মাধ্যম গ্রহণ করবেন মাধ্যম গ্রহণ করার পরে আল্লাহর ওপরে ভরসা রাখবেন যে আল্লাহ যতটুকু দেবেন ততটুকু অবশ্যই আমি পাবো তো আল্লাহর ওপরে ভরসা রাখলে ইনশাআল্লাহ তালা এটাও একটা জান্নাত যাওয়ার মাধ্যম হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন এবং জান্নাত যাওয়ার পথ যেন আমাদের জন্য সুগম করে দেন ওয়াসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আল আলহি ওয়াসবিহি আজমাইন